রিনসুলি আসহাবিহ আজমাইন আমি তু পুস্তি আমরা ধারাবাহিকভাবে মোমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল জাহেল বা মূর্খদের থেকে দূরে থাকা তাদেরকে এড়িয়ে চলা প্রিয় উপস্থিতি ইসলামের শুরুর জামানা থেকেই যারা দিনের দাওয়াতের রত ছিলেন দিনকে প্রতিষ্ঠিত করার কাজে নিয়োজিত ছিলেন যারা পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্যের উপর অবিচল থেকেছেন তাদের বিরোধিতায় মূর্খ জাহেল প্রকৃতির এক শ্রেণীর লোক সর্বদাই নানান প্রপাগান্ডা চালিয়ে আসছিল তারা বিভিন্নভাবে মুসলিমদের ঠাট্টা বিদ্রুপ করার কাজে লেগে থাকত বর্তমানেও এমন মূর্খ জাহিল শ্রেণীর বহু লোক রয়েছে যারা আল্লাহর আনুগত্যশীল মুমিন বান্দাদের বিরোধিতায় নিজেদের হীনতৎপরতা চালিয়ে যাচ্ছে সব কাজে সব ব্যাপারে এরা একনিষ্ঠ মুমিন মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে এজন্য মুমিন মুসলিমদেরকে বিশেষ করে যারা দায়ী যারা মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয় আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে রাসুল্লা সালিমের সুনার অনুসরণে কাজ করে যাচ্ছে তাদেরকে আপন কাজে মনোযোগী ন্যাক উদ্দেশ্য বাস্তবায়নে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ সুবাহ তার রাসুলকে উদ্দেশ্য করে বলেছেন হজিল্লা আফওয়া ওয়া মুরবিল ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো আদেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে থাকো অপরে কায়াতে ইসলাম কবুলকারীদের তারা যখন অবাঞ্চিত বা যে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ তোমাদের প্রতি সালাম আমরা রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম কি উপস্থিতি সব সময় নিজেদের ভিত্তিহীন মতপথের উপস্থাপন করে থাকে তাদের যা বুঝে আসে সেটাকেই তারা হক মনে করে কোরআন হাদিস কি বলে তার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করে না এজন্যেই তাদের সঙ্গ দেয়া তাদের মন কথাবার্তা শ্রবণ করা মুমিনদের বৈশিষ্ট্য নয় মুমিনদের গুণ বা বৈশিষ্ট্য হলো, তাদেরকে এড়িয়ে চলা তাদের থেকে দূরে থাকা আমাদের প্রিয় নবী গুনের অধিকারী ছিলেন এড়িয়ে চলেছেন জাহেলদের কথায় কান না দিয়ে এবং জাহেলদের ঠাট্টা উপহাসের প্রতি ভূক্ষেপ না করে শতভাগ মনোযোগের সাথে আপন কাজে নিবিষ্ট ছিলেন নিজ দায়িত্ব পালনে সজাগ থেকেছেন মূর্খ জাহেলদের ঠাট্টা উপহাস তার কাজের গতিকে কখনোই মন্থন করতে পারেনি জাহেলরা তাকে পাগল বলেছিল গনক জাদুকর বলেছিল কর্ণপাতের মিথ্যা মা আবুদ্ের অসারতা অক্ষমতা বর্ণনা করেছেন সুতরাং এটা আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে আজও যারা রাসুল্লাহ সাল আলি সাল্লামের মোবারক মানহাজ অনুযায়ী দিনের দাওয়াত দেবে এজন্য আমাদের ভেঙে পড়লে চলবে না আরো অটল অবিচলতার সাথে উদ্যমী হয়ে সত্যের দাওয়াত চালিয়ে যেতে হবে একটি উপস্থিতি আর এই বিষয়টিও আমাদের স্পষ্ট ভাবে জানতে হবে সত্যিকার অর্থে জাহেল কারা কারণ আমাদের সমাজে জাহেল ভাবা হয় ওইসব লোককে যারা অক্ষর জ্ঞানহীন কোনো কিছু পড়তে জানে না লিখতে জানে না অথবা যাদের উচ্চ ডিগ্রি সম্পন্ন নেই। পণ্ডিত বিদ্যান ভাবা হয় যাদের ডিগ্রি আছে সার্টিফিকেট আছে কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে ইসলামের দৃষ্টিতে জাহেল হলো তারা যাদের দিনের কোনো জ্ঞান নেই যারা আল্লাহর হুকুম হকাম সম্পর্কে কিছুই জানে না ট ধারী হোক না কেন ফকিহ গন্ত এমন লোকদেরকে জাহেল বলেন যারা সমসাময়িক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ থাকে এই সম্পর্কে প্রসিদ্ধ উক্তি হচ্ছে মান্লামিয়া আরিফ আহলা জামা যার জানাশোনা নেই সে জাহেল এভাবেও বলা হয়ে থাকে মান্লাহ ফাহা জাহেল যে তার সমসাময়িক অবস্থা সম্পর্কে জানে না সে জাহেল অর্থাৎ কারো হয়তো অনেক পাণ্ডিত্য আছে আর নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে আর এজন্যই এক শ্রেণীর লোকেরা জানে না এবং জানতেও চায় না এখন তার কি করণীয় আর কি করণীয় সমস্ত মুসলিম উম্মার কি উপস্থিতি এই বাস্তবতাই আজ আমরা প্রত্যক্ষ করছি কত আজ প্রিয় বান্দাদের বিরোধিতায় লিপ্ত হচ্ছে শুধু কিতাবের সাথে বাস্তবতাকে মিলিয়ে না দেখার কারণে আবার কেউ বাস্তবতা সম্পর্কে কিছুটা খবর রাখে কিন্তু এসব ব্যাপারে কোরআন হাদিসের যে দিক নির্দেশনা সেই অনুযায়ী আমল করে না কোরআন হাদিস আমাদের কি করতে বলে সেই সঠিক বিষয়টি তারা ফলে অতএব মুসলিমদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যারা চিন্তা করে না উম্মার মুক্তির জন্য কোরআন শূন্য অনুযায়ী যথাযথ পদক্ষেপ যারা স্পষ্ট ভাবে বর্ণনা করে না তারা অজ্ঞতা থেকে মুক্ত একথা বলা যায় না সুতরাং জাহেল প্রত্যেক ওই সকল লোক যাদের দিনের জ্ঞান নেই এবং আমরা কথায় কান না দিয়ে তাদের ঠাট্টা উপহাসের প্রতি ভ্রুক্ষেপ না করে শতভাগ নিষ্ঠার সাথে আমাদের কাজ করে যাই এবং আমাদের উপর আমাদের রবের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করে যাই আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে রাখার তৌফিক দান করুন আহ আিরুদা আনহাম